আবু মাসুদ রদিল্লাহ তালন হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো লোকের মৃত্যুর কারণে কখনও সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না তবে তা আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন তাই তোমরা যখন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হতে দেখবে তখন দাঁড়িয়ে যাবে এবং সালাত আদায় করবে